আছেন শুরু করেন শুক্রিয়া আদায় করছি আল্লাহ সাহান আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি সময়ে আলোচনায় বসার তহান করেছেন আলোচনা শোনার তাহিদার করেছেন আমরা আল্লাহ সুবাহ আদায় করি পাশাপাশি আমি কর্তৃপক্ষের যারা অনেক কষ্ট কষ্টসাধ্য করে কষ্ট করে এই গুরুত্বপূর্ণ বিষয়টা উদ্যোগ নিয়েছেন এবং আমাকেও কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবাহনতলা সবাইকে উত্তম বিনিময়ে দান করো। প্রথমে একটা কথা বলে নেই আমাদের মূলত কোর্সটা কালকে হওয়া কোর্সও হওয়ার কথা ছিল প্রথম পর্ব দ্বিতীয় পর্ব হওয়ার কথা ছিল গত কালকে কিন্তু যান্ত্রিক ত্রুটি এবং উস্তাদ্দী সাহেবুল ইসলাম ভাই উনি অসুস্থ এরপরে উনার পারিবারিক অনেক অসুস্থ নেটের সমস্যা অনেক সমস্যা বিভিন্নভাবে চাকরির বিভিন্ন সমস্যার কারণে উনি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 প্রাথমিক একটা ধারণা দেযা হবে তারপরে সময় একটু বেশি লাগতে পারে তো আমি আজকে আলোচনাটা শুরু করছি যেসব বিষয়ে আমরা মৌলিক আলোচনা করব। নুসুস পাটের স্যালাবদের মান হয় এই জায়গায় আমরা স্যালাব পরিচিতি নুসুস পাটের সঠিক পদ্ধতি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 এটা প্রথমে প্রশ্ন যে নুসুসাটে সালাবদের মানহাজ নুসুস কি এরপরে হলো একটু নতুন নতুন না তো নুসুস নুসুসাটে সালাবদের মানহাজ নুসুস নুসুস এটা আরবি শব্দ এটা নসনের বহু বচন হয় পাট টেক্সট মনে করেন আমি কোন একটা কথা বললাম বা কোনো একটা কথা লিখলাম क्यों कथा लिख लो एग्लासुस अर्थ भिन्न जदि शब्दिकर्थे अनेस के व्यवहार करवहार आर भाव এবং সুন্নাকে মানে আল্লাহ যে কালামটা আছে এই কালামটা হলো কি আমরা কোরআন যে পড়ি একটা নম্বর যে হাদিস হাদিসগুলো আছে এই হাদিসগুলোও কিন্তু নস হাদিস কউলে হোক এ হোক বা তাকরির হোক রসাল্লাম কোনো কথা বলছেন রসুল্লাহ আলিহাল্লাম কোনো কাজ করছেন समर्थन कर नुसुसार्ल सला पूर्ववर्ती जरा आगे चले गे तरह के सालफ बोला शादी करते बाबपुरुष एलो सलाफार्षिक भाव सलाफ का तबेन तबिन सबाई हलन सलाफ क विशुद्ध मत सालफ हलो सहबाइ कराम तबेन तबे तबिन की सलाफ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 একবার ভুল এগুলো আমাদেরকে মানতেই হবে এগুলোর মধ্যে কোন সন্দেহ করা যাবে শুধুমাত্র সমন্বয় করে ও মানতে হবে মনে করেন আমি কোরআন মানলাম কিন্তু হাদিস মানলাম না তাহলে কি হবে আল্লা সুহান ওয়াকিমুসলা নামাজ কয়েম করো এখন নামাজ কয়রাকাত কয়েম করব। কিভাবে করবো তার পদ্ধতিটা কিভাবে দাঁড়াবো কিভাবে রুকু দেব কিভাবে না এগুলো জানব কেমনে এর কারণে আল্লাহ বলছেন আল্লাহর এতো এবং রসুল সাল আলহিসের এতো আল্লাহর অনুসরণ রসুল সালের অনুসরণ আল্লাহর মান আতা আল্লাহ ফাঁকা মান আতা রসুল কোরআন শুননা আর কোরআন শুননার মধ্যে থেকে আমাদের দুইটাকেই মানতে হবে কোনটা ছাড়লে কি হবে না আমাদের আমরা নাজাত পাবো না কোন একটা যদি বাদ দিয়ে তাহলে কি হবে না আমাদের মুক্তি হবে না আমাদের দুইটাকে সমন্বয় করে চলতে হবে আমরা অনেক সময় সংঘর্ষ দেখতে পারি এই সংঘর্ষটা আসলে পারস্পরিক কোনো সংঘর্ষ নেই মধ্যে পারস্পরিক কোনো সংঘর্ষ বা কোনো আমাদের বুজের কারণে আমাদের মস্তিষ্কের সীমাবদ্ধতার কারণে অনেক সময় কি হতে পারে মনে হতে পারে যে এটার মধ্যে কি আছে এই দুইটা হাদিসের মধ্যে তার মনে হচ্ছে বাস্তবে কিন্তু কি নাই মৌলিক ভাবে কুরআ সন্ধ্যার কোন সংঘর্ষ নাই তো খিতাব উল্লাহ আরেকটা বিষয় হলো খিতাবুল্লাহ এবং সমন্বয় দেখেন দিন দিন এটা কিন্তু আকাশ থেকে আচমকা চলে আসছে এমন না বরং আল্লাহ সুবাহ জিব্রাহ আলহি সালামের মাধ্যমে রসুল সাল্লাই কে কি করছেন রসুলসল্লাহ আলি পাঠাইছেন রসুল্লাহ এর কারণে আমরা শুধুমাত্র কিতাবুল্লাহ মানলাম রিজালুল্লাহ মানলাম না মানে কিতাবুল্লাহ কে অনুসরণ করলাম কিন্তু কিতাবুল্লা অনুসরণ করতে গিয়ে যে সালাবদের বা রিজালুল্লাহ যারা সালাপ এদের বুঝ যে মানতে হবে এটা মানলাম না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 ইনতিহাবি করছেন বা নির্বাচনী করেছেন এর জন্য এটা পরবর্তী আমরা খিতাবুল্লাহ এবং রিজালউব তাহলে বেদাত ছড়াবে আবার কেবল যদি রিজালউল্লাহর সাহায্য ছাড়া কিতাব নিজের মতো করে বুঝি তাহলে আবার দেখা যাবে অনেক সময় গুমরাহি তৈরি হবে এর কারণে আমরা খিতাবুল্লাহ কোরআন সোনা এগুলাকে বুঝতে হবে বাকি সঠিক বোঝার জন্য আমাদের কি হবে রিজাল্টদের সাহায্য নিতে হবে অর্থাৎ নেওয়া ছাড়া কিনে আমাদের কোনো বিকল্প নাই তো এক্ষেত্রে আমাদের উত্তম সমাধান হচ্ছে কি করা আলহামের সৌভাগতপ্রাপ্ত প্রজন্ম তারা করতে হবে আমাদের চেয়ে আরো বেশি বুঝেছেন তারা আয়াল ছিলেন বেশি জ্ঞানী ছিলেন মুসুস ক্ষেত্রে বেশি জানতেন তাদের হেকমত সবচেয়ে বেশি অজ্ঞাময় ছিল এবং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 যেমন রসুল্লা সাহিম যখন করা যা করা হবে না আমিন হবে নাকি বি হবে না এসব বিষয়ে সালাবদের মধ্যে ইখতলাফ ছিল কিন্তু সালাবদের মধ্যে ইখতলাফ থাকলেও সালাফরা কি করেন নাই ধন বাঁধেন নাই বাথাদের মধ্যে পারস্পরিক যে একটা আন্তরিকতা ভ্রাতৃত্ব এটা কি নষ্ট হয় নাই তারা সময় ভাই ভাই ছিলেন আমাদের দেখা যায় ভিন্ন আমরা কোন একটা বিষয় সাধারণ একটা বিষয় নিয়ে এত চিল্লা করি উম্মাহার যে দিকে কোনো খেয়াল না করে কোন একটা একটা সাধারণ বিষয় নিয়ে সে ওকে বানায় ফেলি ওকে কুমড়া বানিয়ে ফেলি ওকে প্রত্যে ফেলে এটা আমাদের বাড়াবাড়ি বাড়াবাড়ি এর কারণে আমাদের সবচেয়ে নিরাপদ যে রাস্তাটা তাহলে আমরা যে কোনো এখতালাফের সময় সালাবদের মানুষটা দেখতে পাবে আসলে সব বিষয়ে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 আসবে এবং বিভিন্ন ক্লাস আসবে এগুলাতে যারা ইচ্ছা ওই সময় পড়ে নিতে পারবেন বা আমাদের অনেক বই আসছে মার্কেটে ইনশাল্লাহ আকেদা অনেক যথেষ্ট পরিমাণ আসছে এগুলা মোতালা করবেন তো আটিদা দেখেন আটিদা শিকভাবে হলো অন্তরের বিশ্বাস অন্তরের বিশ্বাস অন্তরের বিশ্বাসটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে মনে করেন কাঠেররা একটা বিশ্বাস করতেছে বা হিন্দুরা একটা বিশ্বাস করতেছে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 তো আমরা আকেদার ক্ষেত্রে কয়েকটা মূল যে কয়েকটা মূলনীতির সামনে রাখবো আমি সংক্ষিপ্তভাবে বলছি যে প্রথমত হলো আকেদার ক্ষেত্রে অর্থাৎ কোরআন সুনার উপর আমরা করব করবো নির্ভর করবো আকেদার মূল কি হলো কোরআন সুনায় কোরআন সুনার বাইরে যাবো না কোরআন শুননায় যে আকেদা বলা হয়েছে এটা আমরা গ্রহণ করব কোরআন শুনার বাহিরে যে আকেদা এগুলো কি করবোনা অর্থাৎ কোরআনার আকে বিশ্বাস মত করে যে কোরআন এবং সুনাত সকল নুসুসকে কি করে নুসুসের পরিমাণ আনে আল্লা সুবাহ কালামকে বিশ্বাস করে আল্লা সুবাহ যেসব বিষয়কে সাব্যস্ত করেছেন সে বিষয়কে কি করে সাব্যস্ত করে আহ একটা আপিদা আল্লাহ করা নাকচ করা অর্থাৎ কোন বিষয় নাই যেগুলা কোরআন সুন্নার বাহিরে আপিদা হোক ঠিক হোক যাই হোক কোরআন সুনার বাহিরে কিন্তু কিছু নাই অর্থাৎ সামনে কোন কিছু আসবে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 যে আকল কোরআনার সাথে সাংঘর্ষিক এই আকলের কোন প্রয়োজন নেই বলে আকলে সালিম কখনো কি হতে পারে না কোরআনার বিপরীত হতে পারে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের কি হতে পারে না আকলে সালিম বিপরীত হতে পারে না যদি কোনো সময় দেখা যায় যে আকল কি করতেছে এই বিষয়টা মানতেছে না এবং কোরআন সুন্না আসতেছে তাহলে আমাদের এ সময় কি করতে হবে কোরআন সুন্নাকেই মানতে হবে আকলকে কি করতে হবে পিছনে রাখতে হবে আকলের কথা কি করা যাবে না এই সময় মানা যাবে না কোরআনার মহাক যদি আকল হয় তাহলে আকলকে গ্রহণ করবো না হলে কি করবো না আকলকে গ্রহণ করব। এটা হলো কিন্তু অনেক বড় মূল নীতি অনেক সময় দেখা যায় অনেকে কোরআন সুন্নার সুস্পষ্ট একটা বিষয় কোরআন সুনার মধ্যে সুস্পষ্ট ভাবে আসে হাদিসের মধ্যে আসে সালাফরাও বলছেন তারপরেও তার আকলের সাথে অনেক সময় মিলে না তার সীমাবদ্ধ আকলের সাথে অনেক সময় মিলে না বলে হ্যাঁ এটা কেমনে হবে আবার এটা তো হতে পারে না এটা তো আকল তো মানায় না এটা কিন্তু প্রাধান্য দিতে শুরু করছে আকলের সাথে যদি মোয়াফিক হয় কোনো একটা যদি মিলে তাহলে তারা গ্রহণ করত। আকলের সাথে যদি না মিলত তাহলে কি করতো একটা অপব্যাখ্যা করে ফেলতো তাবিল করে ফেলত এটা থেকে আমাদের অনেক দূরে থাকতে হবে এরপরে হলো আকে একটা বিষয় হলো খবরে ওয়াহিদ খবরে ওয়াহিদ গ্রহণ করা যাবে কিনা হ্যাঁ হাদিসের মধ্যে ওয়াহিদ যেগুলোকে উম্মা কবুল করে নিছে এবং উম্মা আমলে নিয়ে আসছে এবং উম্মা এগুলাকে বিশ্বাস করে এগুলো তো আমাদের কি করতে হবে আকেদার ক্ষেত্রে এগুলা নিতে হোক বাকি খবরে ওয়াহিদ এ বিষয়ে ইনশাল্লাহ সামনে আলোচনা হবে এগুলা বিস্তারিত বুঝবেন সবকিছু সব পরিবারে যদি আমি তাহলে সময় কিন্তু খোলা হবে না আপনার সামনে যখন দর্শ করবেন এই সময় এসব বিষয়ে যে বিষয়টা আপেদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা সালাদের বোঝ অনুযায়ী কি করবো আপেদা বুঝবো এবং কোরআন সুন্নাকে প্রাধান্য দেবো আকলের উপর কোনো সময় আকলকে কোরআন সুনার উপর প্রাধান্য দেব না মনে করেন আল্লা সুহানিফাতের বিষয়ে আমরা সিফাতের কোন বিষয়কে যেগুলা কোরআন সাব্যস্ত এগুলাকে সাব্যস্ত করবো যেগুলা কোরআন নাকচ করছে এগুলা কি করব। নাকচ করব। কিন্তু নাকচ করার ক্ষেত্রে কি করবো না আমরা বিস্তারিত হবে নাকচ করব না বরং যেমন আল্লাহ সুন্নত বলছেন আল্লাহ সুবাহ মতো কোনো কিছু নেই সংক্ষেপে কি করা হয়েছে নাকচ করা হয়েছে যে আল্লাহ তাল্লাহর মতো কেউ নাই কোনো কিছু নেই আল্লা সুবাহ যদি হাত আছে কিন্তু আল্লাহ সুবাহ হাতটা হলো কি এটা একটা সিফত এটা কোন অঙ্গ না মানে মানুষের মতো না বা কোনো মহ লুকের মতো না আল্লাহ কিছু মানুষের সাথে কি নাই মিলানো যাবে না আল্লাহ আল্লাহ খালে খালে এর কারণে আমরা আপিদা শিখার ক্ষেত্রে আপিদা বুজার ক্ষেত্রে দেখো যে কোরআনের মধ্যে কি আছে কি আছে সাহাবাইকার ব্যাখ্যা কি করেছে। অনেক সময় দেখা যাবে সাহাবাইকার জমু সাহবাইকারিদার ক্ষেত্রেও হয়েছে বাকি পুরোহাতি বিষয় ছিল মেয়ারাজ বা এসব বিষয় নিয়ে কিন্তু আকেদার উসুলি বিষয় নিয়ে আল্লাহ তাল কোনো একটা সিপতকে অস্বীকার করা আমার আকলের সাথে আল্লাহ সুমতাল কোন একটা সিপাত কে পারছি না কোন একটা সিপাত কে পারছি না অস্বীকার করে ফেলতেছি অথচ সাহাবাহ আমরা এটা কি করছেন স্বীকার করছেন সাব্যস্ত করছেন তাবা সাব্যস্ত তাবে সাব্যস্ত করছেন আবু হানিফা রহিম সাব্যস্ত করছেন ইমাম মালিক সাহেবস্ত করছেন ইমাম আউজারি সাব্যস্ত করছেন ইমাম সাহবি সাহেবস্ত করছেন আহমদিন রহমুল্লাহ সাব্যস্ত করছেন কিন্তু আমরা কি করতে করে দিচ্ছি ঠিক কেন এটা তো সাথে মিলানো যায় না কারণে তো মনে করেন মাকলুকার সাথে অনেক সতর্ক থাকতে হবে আমরা এবং সালাবদের বুধ দেখি করব আগে দেখে গ্রহণ করব। এর বাহিরে যাব না এর বাহিরে গেলে কিন্তু নিরাপত্তাহীন নিরাপদ না সালাব্দ মানহাজটা আসলাম সবচেয়ে নিরাপদ আর সালাফ্রা আলাম সবচেয়ে বেশি জ্ঞানী এবং সালাফরা হলেন আহকাম সালাব্দের কাজকর্ম হলো সবচেয়ে প্রজ্ঞাময় এখন আমরা সালাব্দ এই কথাটা ভুল কিন্তু অনেকে বলে যে সালাব্দের মানহাজটা আসলাম নিরাপদ কিন্তু পরবর্তী যারা আসেন এদের মানহাজটা কি আলাম বা আহকাম না এটা কখনো না এটা ভুল মানহাজ সালাফরাই আসলাম সালাফ্রাই আহকাম সালাপ্রাহ আলাম মানহাজ আপেদার বিষয়ে আসলে বুঝতে পারছেন তো যে আপেদার বিষয়গুলা অনেক বিস্তারিত অনেকে কি করে আপেদার শাহা বুস্ত্রি বিষয়কে শাহার সাথে মিলাই ফেলে আবার অনেকে শাখাকে নিয়ে যায় এগুলো আমাদেরকে বুঝতে হবে এখানে এই পুরোই বিষয় নিয়ে কি করতে আমরা কি করব না ঝগড়া ঝাটি করব না এগুলা নিয়ে করব না আমরা আমারই কেন দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করতে চাচ্ছি এটা হলো হ্যাঁ আরেকটা বিষয় রয়ে গেছে এটা হলো মালিক রহমতুল আপার ক্ষেত্রে রহমতুল চমৎকার কি উনি বলছেন আল ইস্তিওয়া উলুম বিদা ওল আমি বিহি ওয়াচি মালিক রহমতুল্লাহ আলহী আকে আল্লাহ জানা এটার অর্থ আমরা করতে পারবো এটার মানা আমাদের জানা কিন্তু ইস্তিহাটা কেমন ইস্তিটার যে কাইফিয়ার এটা আমরা জানি না এটার ক্ষেত্রে আমরা কি করব চোখ থাকবো আল্লা কাছে সাপোর্ট করবো কাইফিয়ার টাহ অর্থ করা যাবে কিন্তু ইমান বিহাজি কিন্তু এটা কাইফিয়ার আছে বিষয়টা বা আল্লাহ তাল হওয়ার বিষয়টা আমরা কি করতে হবে বিশ্বাস করতে হবে এটার উপর রাখতে হবে আল্লাহ সুবা আল্লাহ হাত আছে আল্লাহ সুবাহী হয়ে যাবে মাখলুকের সাথে কোন সাদৃশ্য না এটার কাইকটা আমরা জানা নাই এ বিষয়ে আমাদের ইমান ওয়াজিব এ বিষয়ে সোয়াল করা সুন্দর একটা চমৎকার এই চমৎকার মূলনীতিটা যদি আমাদের সামনে থাকে তাহলে অনেক ফাঁসার দূর হয়ে যাবে মান হাত দেখেন সালাব্দ ইতলাপ হয়েছে প্রচুর ইখতলাপ হয়েছে কম হয় না কিন্তু সালাবদের মধ্যে ফিখ নিয়ে অনেক ইখতলাপ অনেক মাসলা নিয়ে সালাফা ইখতলাপ করছেন আমি ঠিক বিষয়টা আগে বুঝেই না হলে বিষয়টা কিন্তু কি হবে না স্পষ্ট হবে না ঠিক সাব্দি করতে হল আলফাহম ফাহমু বুঝা বুঝ কেউ কে বলছেন যে ফাহমুতাম অর্থাৎ যে আপনার সাথে কথা বলছে তার কথার মর্মটা কি করা বুঝতে পারার নাম হলো কি ঠিক অনেক ফিক মনে করেন আল্লাহ একটা কথা বলছেন রসুল সাল আলিয়া কি করছেন কথা বলছেন কথা আল্লাহ সাহান কি করা বুঝতে পারা হলো কি পারিপার্শ্বিক অর্থ হলো মনে করেন আমাদের শরীরের যে বিধি বিধান এটা হলো আকেদার সংক্রান্ত যেগুলো আমরা বিশ্বাস করবো আল্লাহকাম ইয়া আদার সংক্রান্ত আর হলো আল আহকাম আল আমলিয়া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 এবং তার পাশাপাশি পেয়াজ ইসতেহার এরপরে ইজমা এগুলো তো বাকি এটাও কোরআন যাই বলেন সবগুলা থেকে আহ যে বিধান গুলা আছে এই বিধিবিধান জানার নাম হলো কি ঠিক জানার নাম হলো কি ঠিক কারণ শরীয়তের মূল উৎস হলো কোরআন আর কোরআন থেকে যে মাসলাম বের করা হবে এটার নাম হলো ফিক এর কারণে বলা হয় ইসতেহাত ইসলামী হবে না বরং এটা ফিখের শায়তানি হবে মানে কোরআন সুন্নার যদি মহাফিক হয় কোন একটা ফিক তাহলে এই ফিকটা হলো কি আল আলফিকুল আর কোরআন সুন্নার তাহলে কি হবে এটা ফিক আলফিকুল ইসলামই হবে না বরং অন্য কোন ঠিক হবে কি হবে অন্য কোন আর যেগুলো কোরআন থেকে যে মাসলা আহিত করা হয় ইস্তেহাত করে করে বের করা হয় ক্যাশের মাধ্যমে হোক যেকোনো ভাবে হোক যেগুলা কোরআনসূন্নার আলোকে কোরআনার উসুলের আলোকে বের করা হয় আরেকটা হলো উপস বলা যায় যেগুলাকে ইজমা পিয়াস ইস্তেহান আর অনেকে অনেক কিছু আনছেন তো ইজমা ইজমাও কিন্তু এটা শরীয়তের অনেক বড় দলিল ইজমা ইতেফা এই ইজমাটা পাওয়া যায় কি না যায় কি না এটা নিয়ে কিন্তু অনেকলা বাকি এটার মধ্যে কোনো সন্দেহ নেই বা এটা একবার নির্ভর কথা যে সাহাবাইকার যে ইজমা এটার মধ্যে কি নাই আপনারা আরো বিস্তারিত যেতে পারেনটা অনেক গুরুত্বপূর্ণ ইজমা বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ উনি আলোচনা করেছেন এরপরে হলো কে কেয়াসা ওটা কিন্তু উপ উৎস মূল কিন্তু শরীরতের উৎস এই মাসব কেমনে এখন গণতন্ত্র ছিল না এগুলোর সমাধান দিব কেমনে তো কোরআনার উপর আমি কি করতে হবে কোরআনার বিভিন্ন বিধানের উপর আমরা কি করতে হবে ক্লাস করে কি করতে হবে এটাকে ডিমোক্রাত বা গণতন্ত্র এটা তো কোরআন নাই এটা বের করবো কেমনে তো আমাদেরকে ইস্তেহার করতে হবে অন্য একটা মাসলার উপর বা এটা শরীর কোন দলিল যেটা কোরআন সুনার মহাফিক কিন্তু কোরআন সুনার মহাফিক না এবং সাবেক ইসমার মহাফিক না যে ইতিহাস এই কি নাই গ্রহণযোগ্যতা কারাম বা সাহাবাহাম সময় বা রসুলামের সময় ফ কিন্তু ওইভাবে কি হয় নাই বিনস্ত আকারে আসে নাই পরবর্তীতে কি করা হয়েছে এগুলাকে করা হয়েছে মৌলিক যে আলোচনা গুলা আছে এগুলা কিন্তু কি হয়ে গেছে ইতালাফ আছে ইতালাব কিন্তু পুরোহাতের বিষয়ে ইত্তলাফ ছিল এর কারণে আমরা বিষয় বা ফিক্ষের যে সাহাগত বিষয়ের ক্ষেত্রে আমরা কি করতে হবে আমরা সাহাবদের মানহাজকে অনুসরণ করতে হবে যে কথাকে সালাপটা গ্রহণ করছে সে কথা করতে হবে গ্রহণ করতে হবে কোরআনদের যে কথাগুলা বা যে কথার দিকে আমরা ক্ষেত্রে কিন্তু শিখের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি নেটওয়ার্ক সমস্যার কারণে নেট ডিসকানেক্টেড হয়ে গিয়েছে আমরা ধৈর্য ধরে বসি ইনশাল্লাহ তিনি শীঘ্রই ফিরে আসবেন আমাদের মাঝে সালাক্তের যে মানহা যে আমি বলছিলাম যে ইফতলাফি যে মাসে আছে এগুলার ক্ষেত্রে কি করব না আমরা বাড়াবাড়ি করবো না বরং জবাব দেবো বা যারা ভুল করতেছেন তাদেরকে বলবো তারা যে ইশতেহাতে ভুল করেছেন এর কারণে আমি একজনকে মসজিদ থেকে বের করে দেব কার হাত ভেঙে ফেলবো এটা করা যাবে না কেউ কারো করা যাবে না এ পক্ষ না সে পক্ষ না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 এখন যে বিষয়গুলা নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা হলো পর আমল করার দুইটা পদ্ধতি দুইটা পদ্ধতি দুইটা পদ্ধতি একটা হলো নিজে ইস্তেহাত করা নিজে কোরআন শূন্য বুঝা বুঝে আমল করা মানে ইস্তেহাত করা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 কারণ ইসতেহাদের অনেক শর্ত আছে যেমন আরবি আপনার পারদর্শী হতে হবে উলুমুল হাদিস বিষয়ে আপনার ভালো ধারণা থাকতে হবে উলুমুল কোরআন বিষয়ে ধারণা থাকতে হবে ইসমা বিষয়ে কোন কোন বিষয়ে সালাবদের ইজমা হয়েছে সাহাবাহিক ইজমা আছে এ বিষয়ে আপনার করতে হবে যথেষ্ট পরিমাণ ধারণা থাকতে হবে আপনি মেধাবী হতে হবে একবারে গবি হলে কিন্তু আপনি ইস্তেহাত করে কোরআন যে যে সার এটা কিন্তু বের করতে পারবেন না আবার আপনার তাকোয়া থাকতে হবে যদি আপনার যদি মধ্যে তাকোয়া না থাকে তাহলে আপনি কি করতে পারবেন না ইস্তেহাত করতে পারবেন কেমনে ওই সময় আপনি আপনার নিজের যে মতটাকে করবেন নিজে যেটাকে পছন্দ করেন এটাকে সাবিত করার জন্য কি করবেন যদি ইস্তেহাতের সামর্থ্য হয় তাহলে ইসতেহাত করবে ইস্তেহাতি আমল করবে যদি যদি না পারে ইস্তেহাতের শর্ত তার মধ্যে পাওয়া না যায় আরবি সম্পর্কে ধারণা না থাকে ইসতেহাতের যে যোগ্যতাগুলো আছে এই যোগ্যতার বিষয়ে তার যদি ধারণা না থাকে তাহলে কি করবে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 না হলে তো শরীয়ত পূর্ণ হবে না নতুন একটা বিষয় আসছে যদি আপনি একটা সমাধান বের করতে না পারেন তাহলে কি হবে তাহলে আঘাত হলো ইসলাম একটা বিষয় সমাধান দিতে পারছে না পুরানের মধ্যে সুস্পষ্ট বিষয়ে কোনো অংক সিদ্ধান্ত নাই তাহলে আপনাকে এটা ইস্তেহাত করতে হবে ইস্তেহাত এ ধরনের ইস্তেহাত করার কি আছে এখনো সুযোগ আছে দেখেন।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 মুস্তাহিদদের কোনো সময় এমন হয়ে গেছে মনে করেন কিছু মাসলার ক্ষেত্রে হয়তো উনার কাছে নাই হাদিস পৌঁছায় না এর কারণে কি করছে একটা মাসালা বলে ফেলছে পরবর্তীতে হাদিস হাদিস পাইছে। কারণে দুই ভাগ হয়ে গেছে কে না না না আমাকে তাকলিদ করতেই হবে তাহলে না মুস্তাহিদ যেটা বলছে এটাকে কি করতে হবে মানতে হবে কোরআন শুন বাদ কোরআন শুন বাদ এটা হলো তাকলিত শির এটা কি সিরকে তাকলে বিষয়ে কোরআন তারা স্পষ্ট হয়ে গেছে জন আরেকজন মুস্তাহিদাকে স্পষ্ট করে দিছে আর ওই মুস্তাহিদের পক্ষে কে আসি কোনো কিছু নাই তারপরেও তাকলেদ করা এটা হলো তাকলেদের সির ঢালাভাবে তাকলেদকে শিরিক বলা এটা কিন্তু উগ্রতা ঢালাভাবে তাকলেদকে সিরিক বলা সাহাকে সিরিক বলা এগুলা কিন্তু উগ্রতা যারা জানে না তারা তো জানবে তোমরা যদি জানে না তাহলে জিজ্ঞেস করলো না কেন না অজ্ঞতার সমাধান তো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 নস দ্বারা ইসমা দ্বারা কি করা যায় কোরআন দ্বারা এবং ইসমা দ্বারা সাব্যস্ত এবং যারা কি করে না ইস্তেহাতের যোগ্যতা রাখে না তারা কি করবে যারা ইস্তেহাতের কি করবে অনুসরণ করবে করবে অনুসরণ করবে সাহাবা একরাম তবে তাবিন তবে তাবিন ওই সময় থেকেই সাহাব একরামদের যুগ থেকেই যারা মনে করেন রাহ্মন সাহাব একরাম ছিলেন এলিম এত বেশি ছিল না ইস্তেহাতের যোগ্যতা ছিল না যারা মুস্তাহিদ সাহেব একটা কি করতো দিনের জন্য অনেক সময় কি করবেন আপনি একটা প্রশ্ন করছেন প্রশ্নের সাথে সাথে কি করবেন জবাব দিয়ে দিবেন দলিল সাহা আপনাকে দলিল বলবেন উনি তো দলিল সহায় জবাব দিবেন মানে আপনাকে দলিল জিজ্ঞেস দলিল বলবে না দলিল না বলার অর্থ এনায় উনি দলিল সাহা করতেছেন বলতেছেন শেষে উনি বলতেছেন ফাঁকা ইমাহিদ ইজমা যে সাধারণ মানুষ কি করতে পারবে মুস্তাহিদ বা কি করতে পারবে আমি কি করতে পারবে মুস্তাহিদের তাকলিদ মুস্তাহিদের ইতিবা করতে পারবে করতে পারবে ইমনে তাইম আলহী বলেন জুমহুর উম্মা যেটার উপর অক্ষমত বা জমহুরের যে মতামত এটা হলো ক্ষেত্রে ইস্তেহাদ কি আল্লাহাদ সবার উপর ইস্তিহাদ আবশ্যক না তাকলিদ এবং সবার উপর আবার কি না তাকলিদ হারাম না আমি তাকলিদ হারাম বলে ফেলবেন না তাকলিদ ও ইস্তেহাদ হারাম এটাও নাহাত যারা ইস্তেহাদ করতে সক্ষম যাদের মধ্যে ইস্তেহাদের শর্ত পাওয়া যায় সে কি করবে ইস্তেহাত করবে আর যে ইস্তহাত করতে সক্ষম না সেই করবে করবে তার জন্য এখন হলো যে ইস্তেহাত করার সক্ষম অনেক সময় দেখা যায় সে পুরোনো শরীরে সব বিষয় নিয়ে করতে সক্ষম না কিন্তু যু যদি দুই একটা মাসলাকে ইস্তাহ করতে পারে তাকে করতে পারে তাহলে সে করবে তাকে কি তাকলে ইস্তেহাত করতেই হবে নাকি তাকলেদ করলে চলবে এটার মধ্যে ইখতিলাফ আছে বিশুদ্ধ মতামত হলো যদি ইস্তেহাত করতে সক্ষম না হয় যেমন দুই দুই দিকে কি সমান মাপের দলিল আছে অথবা সময়ের সংকীর্ণতা অথবা তার কাছে দলিলটা স্পষ্ট হচ্ছে না এর কারণে না ইস্তেহাতের যোগ্যতা থাকা সত্ত্বেও বা কোন এক বিষয়ে সত্ত্বেসে না সে ইস্তেহাত না করে করতেছে তাহলে কি করতে পারবে তার জন্য এটা যায় এটা হলো বিশুদ্ধ মতামত রাহিম দিয়ে কারণ তারপর ছিল সে ইস্তিহাত করবে কিন্তু সে যেহেতু অক্ষম বিভিন্ন কারণে এর কারণে কি এখন সে যেহেতু অক্ষম তাহলে এর বিপরীত যেটা যখন মানুষ অক্ষম হয়ে যায় তখন কি করতে হবে এর পরিবর্তে যেটা পরিবর্তিত বিষয়টা কি করতে করতে হয় মানে তার বদলটা করতে হয় যেমন কেউ যদি তাহার যদি তার অজুর পানি থাকে অজু করতে সক্ষম হয় তাহলে কি করতে হবে পানি দিয়ে উজু করতে হবে কিন্তু যদি সক্ষম না হয় তাহলে কি করতে হবে তাকে তাই মন করে নেবে এভাবে ইস্তেহাতের বিষয় যে সক্ষম ইস্তাহাত করবে সক্ষম না ইচ্ছা করবে সক্ষম হলে তাহলে কি করবে খুলাসা আরেকটা কথা আমি বলে ফেলি একতুল জিদ কেকামিল তাকলিদ আলিউল্লা সাহাউল মহাদাম উনি একটা কথা অনেক সুন্দর বলছেন যে আসির যে একবারে আম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 যাই হোক আমরা এখন যে বিষয়টা বুঝতে পারলাম যে যা ইস্তেহাদের যোগ্যতা আছে এখনো ইস্তেহাদের কিছু ধরন আছে হচ্ছে বহু ক্ষেত্রে বিশ্ব সে কাজীব কিন্তু এখন বিষয়টা হলো নির্ধারিত কোন মাঝহাভাবে তাকলিদ করা যাবে কিনা নির্ধারিত মাঝভাবে করা যাবে কিনা এটা নিয়ে কিন্তু বিশুদ্ধ মতামত হলো যে নির্ধারিত একটা মাঝহাপ মাঝ ধর অনুসরণ করলো কেউ সাফি মাঝ অনুসরণ করলো কেউ হাম্বালি মাঝ অনুসরণ করলো সেই করতে পারবে হ্যাঁ যারা ওয়াজিব বলছেন আমি একটা কথা বলে পেলি আরাম বা এটা আসলে বিশুদ্ধ মতামত না জায়েজ করতে পারবে শর্ত সাপেক্ষে শর্ত আমি সামনে বলতেছি শর্ত সাপেক্ষে বাকি বলছেন যারা ওরা কিন্তু এরপর নামাজ বা ওজু করা যেভাবে কিন্তু ও বলেন আমি যে আমার ধারণা বা জানি করছে তারা ওই সে বলছেন যে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 এখানে কেউ যদি ইস্তেহাতে যোগ্যতা না রাখে তাহলে সে তাকলে হ্যাঁ মাঝহ মাঝহ সেটা বলছিলাম কেউ বলছেন মাঝাব ও আজিব মাঝহাব ও দ্বারা মূল তাদের উদ্দেশ্য হল কিন্তু হ্যাঁ কি না বরং অন্য কারণে তারা কি করছেন ওয়াজিব বলছেন মানে আমি যে কথাটা তাকলিদ করা আর নির্ধারিত একটা মাঝাব মানা দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন তাকলিদ করা মুস্তাহিদদের তাকলিদ করা গুলাম একরামদের মাসালার তাকলিদ করা অনুসরণ করা এবং নির্ধারিতা বলছেন এটা জায়াজ এটাকে আমরা প্রাধান্য দিই যারা বলছেন তারা মানহাজ অনুসরণ করে চলতে পারে অনুসরণ করে চলতে পারে তাহলে এটা কি কিনে তাদের এটাও সুযোগ আছে কোনো সমস্যা নাই তবে এটার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 ওই মাঝাবের মনে করো অন্য একটা মাঝহের অন্য একজন একটা কথা আরো বেশি বিশুদ্ধ তাহলে বরং আমার এইটা না মেনে ওইটা মানে আমার এটা আমাকে মানতে হবে আর এটাই হল ওয়াতি আল্লাহ সুবাহর পরিপূর্ণ অনুসরণ এটা হাত এবং রসুল সাল আলিহালের পরিপূর্ণ এটাহাত যদি আমি বলি না না সব পিতা হাতিস সব বাদ দেন সালাব্দের কথা বাদ দেন আমি যে মাঝাবের অনুসরণ করছি ওই কথাটাকেই আনেন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 আমি এটা গ্রহণ করতে পারলাম না এটা কিন্তু এক ধরনের শিরিখ হয়ে যাচ্ছে না যে আপনি মহাক আপনি কিছু কিছু বিষয়ে ইস্তেহাত করতেছেন আপনার যোগ্যতা সবকিছু আছে তার এক বিষয়ে আপনার কাছে স্পষ্ট হয়েছে যে এটা কোরআনার সবচেয়ে মহাফিক তারপরে আপনি গ্রহণ করছেন না বলতেছেন না আমাকে ইমামের মুখ করতে হবে কে বললো ইমাম তো এটা কখনো বলেন নাই ইমাম তো কখনো এটা বললেন না যে সব কথার মধ্যে আমাকে তাকলেদ করতে হবে এইভাবে যদি আমরা মনে করি যে ইমামের সঠিক হক বোল হোক কোরআনার মোহাফিক হোক মোহালিফ সব সবকিছু আমি গ্রহণ করব এই ধরনের তাকলেদ সে এই ধরনের তাকলেদের কোনো ভিত্তি নাই এটা না আমরা আল্লাহ সুবাহ করবো সালামের এতায়াত করব। কিন্তু সালাবদেরকে মানবো সালাবদের বুঝে অনুসরণ করবো তাকলে কিন্তু দেখা যায় যদি কোনো বিষয়ে হঠাৎ একটু সমস্যা হয়ে গেছে অন্য কোনো মাসাবটা বেশি মোহাফিক মনে হয় কুরান মনে হয় আমাদের তাহকিকে ধরে তাদের তাহিকের যোগ্যতা তারা এটা গ্রহণ করবে বা যারা গুলামাইকরামদের যোগ্যতা সম্পন্ন অনুসরণ করে চলেন আর কাছে বিষয়টা স্পষ্ট হয় তাহলে কি করতে হবে আমাদেরকে এটা গ্রহণ করতে হবে এ দলিল অনেক আছে এখন যে আমি আপনাদেরকে এ বিস্তারিত দলিল দেব আসলে এই সময়টা নাই আপনারা একসময় কি হয়ে যাবেন বিরক্ত হয়ে যাবেন সময় কিন্তু প্রায় শেষে হয়ে গেছে ঠিক আছে আপনারা বিরক্ত করবেন আমি আলোচনা এত বেশি লম্বা করছি না তো যাই হোক আমার কথার খুলাসা হোক বিশেষে ওয়াজীব সাধারণ মানুষ তাকলিদ করবে গুলাম একরম অনুসরণ করবে যারা ইস্তেহাতে যোগ্যতা রাখে কিন্তু সময় নাই বা করতে সক্ষম না তাদের জন্য তাকলিদ করলে তারা তাকলিদ করতে পারবে জায়জ আছে তবে উত্তম হলো ইস্তেহাত করা তাকিক করা তাকিক করে আমল করা আর মাঝহাব মানার ক্ষেত্রে মাঝহ মানা কেউ বলছেন ওয়াজিব কেউ বলছেন জায়েজ জায়েজের বিষয়টাকে আমরা প্রাধান্য দিই কিন্তু মাঝহাব মানার ক্ষেত্রে দেখা যায় যদি কি করা যায় মাঝাব মানার ক্ষেত্রে আমরা কি করতে পারবো অন্য কোন একটা কোনো কথা বা অন্য কোন একজন আমি মাঝাবে একটা বিষয় অনুসরণ করি দেখতেছি ওই মাঝাবে একটা সহজ বিষয় যাই চলে যায় অত আমার কোন জরুরত নাই কোনো প্রয়োজন নাই তারপরে করতেছি ওটা গ্রহণ করতেছি তাহলে এটা আপনার জন্য হারাম হবে এইভাবে মনে করেন একটা বিষয়ে দলিলের বিষয়ে যদি দেখি যে দলিলের বিষয়ে দলিলের বিষয়ে কি করতে পারবো আমরা অনুসরণ করতে পারবো তাহলে ইতেবায় দলিল আর ইত্তেবায় হওয়া দুইটা ভিন্ন ভিন্ন ইত্তবায় হাওয়া বা পবিত্র অনুসরণ করে আমি একটা মাঝাব অনুসরণ যদি জায়জ মনে করে অনুসরণ করতেছি অন্য মাস ধরে কোনো কিছু অনুসরণ করতে পারবো না কিন্তু না এটার উপর আমল করতে পারব না যাই হোক যদি কেউ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 আমরা মূলত সালাফি হ্যাঁ আপনারা সালাফি হন সালাফি বাকি সালাবদের হুবহু পূর্ণাঙ্গ পরি আমল করতে পারেন তাহলে আপনার সালাফি এর কারণে আপনারা আহলুস জামাতের থেকে বের হয়ে যাবেন না আহলুসল জামাতে টাকার মূল ভিত্তি হলো যারা সাহাবাহিকাম সালাব যারা অনুসরণ করবে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 যে বিষয়ে ছাড় দিয়েছেন আমরা মাঝে কার হলে কিন্তু কিন্তু তাদের ভাই ভাই থাকে এর আমরা ভাই ভাই থাকতে হবে আমাদের দ্বন্দ্ব হলে হবে না মিলে যেভাবে কোরআন অনুযায়ী যেভাবে মিলা যায় সব সময় চেষ্টা করব যে কোনোভাবে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 মাসলাহাত বা উম্মাহর স্বার্থটা আমাদের দেখতে হবে উম্মাহর স্বার্থ দেখে আমরা সবাইকে মেনে নিতে হবে নিতে হবে। হ্যাঁ দেখা যায় ক্রেসের উপর নির্ভর এটার মধ্যে কোনো দলিল নাই এটা তো কখন আমরা গ্রহণ করব না বা এসব বিষয় তো আপোষ করার কোন সুযোগও নাই যাই হোক আমি আজকে যে বিষয়টা আলোচনা করলাম সালাব পরিচিতি নুসুস পাটে সঠিক পদ্ধতি যে আমরা সালাবদেরকে অনুসরণ করতে হবে ফিক পাটে সালাবদের অনুসরণ করতে হবে এরপরে আমরা আকে দারকে সালাবদের অনুসরণ করতে হবে ফিক এটা কোরআন শুননার কোন বাইরে না কোরআন শুননার বাইরে যেটা এটা ফিক না তাকলে কোরআন সুনার কোনো বাইরে না কোরআনার বাইরে যেগুলো এগুলো তাকলে না ইস্তিহাদি না মাঝাব মানার ক্ষেত্রে অবলম্বন করতে হবে প্রান্তিকতা ছাড়তে হবে করণীয় কি সাধারণ মুসলমানদের করণীয় কি এই যা বললাম সবই সাধারণ মুসলমানদের করণীয় যে আপনারা নির্ধারিত একটা অনুসরণ করবেন না হলে আলেমদেরকে মানবেন আলেমদের কে মানবেন নির্ধারিত অনুসরণ করার ক্ষেত্রে আপনারা করবেন না যদি দেখা যায় না হলে আপনাদের মাঝাব মানাই হবে না যদি আপনি মাঝহ যদি অনুসরণ না করেন নির্ধারিত মাঝহাঁ কোনো সমস্যা নেই আপনি উলামায়করমদের যুগ শ্রেষ্ঠ উলামদের কি করবেন অনুসরণ করবেন দেখেন আমরা একজন মেয়েকে যখন বিয়ে দেই তখন কত ভাবে আমরা তথ্য নিয়ে তালাশ করে অনুসন্ধান করে দেখি যে ছেলের বাড়িটা কেমন কি নাই কি আছে কেমন আছে ওদের ওদের পরিবারটা কেমন মা কেমন ওদের বাবা কেমন এভাবে আমরা একটা ছেলেকে যখন বিয়ে দিই তখন দেখি যে মেয়েটা কেমন মেয়ের মা কেমন মেয়ের আর কেমন সব ক্ষেত্রে কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে কিন্তু আমরা অনেক যে চেয়ে বেচে করি একটা ব্যবসা করার ক্ষেত্রে এই ব্যবসাতে কোনো নেগেটিভ দিক আছে কিনা পজিটিভ দিক আছে কিনা সব বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করি যারা জানে তাদেরকে জিজ্ঞেস করি তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে আমাদের কোন পথে না যাত কোন পদে আমাদের মুক্তি কোন মাসলার সবচেয়ে শরীরের সবচেয়ে মহাফেক বর্তমান সময়ে সবচেয়ে মহাফেক এখন তো গ্লোবাল যোগ আপনি বিশ্বের যে কোনো জায়গায় যদি আরবি পারেন তাহলে তো বিশ্বের যে কোনো জায়গায় বাছাই করব। যেভাবে আমরা একটা মেয়ে বিবাহ জন্য দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা ছেলে বিবাহের বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক যাচাই বাছাই করি এইভাবে আমরা দিন শিক্ষার ক্ষেত্রে কারা ভালোভাবে দিন শিক্ষা দিচ্ছে সালাবদের মানহাজ অনুযায়ী কারা দিন শিক্ষা দিচ্ছে তাদের অনুসরণ করবো তাদেরকে খুঁজে খুঁজে বের আমি আরেকটা কথা বলছি আপনারা আরবি ভাষায় যোগ্য হন দিনের ভাষায় যোগ্য হন কিতাব পড়ার যোগ্যতা গড়েন দিনই কিতাব পড়া পড়তে অভ্যস্ত হন বারবার বার কিতাব পড়েন অনেক কিতাব আছে হন কিন্তু অনুবাদ আসেনি যেমন কিছু কিতাব আছে মনে করেন খুলাসুত ইসলামী এই কিতাবটা পড়তে পারেন আব্দুল হাব খাল আল কিতা অনুবাদ আসার দরকার আর এগুলো পড়ার দরকার আরেকটা কিতাব হলো আল ইনসাফ শাহ অলিউল মাহ রহমতুল আল ইনসাফ কিতাবটা অনুবাদ হয়েছে আপনারা খুঁজে দেখবেন কিতাবটা চমৎকার মোতালা করবেন ইনসাফ আসবে কিতাবটা পড়লে ইনসাফ আসবে বাড়াবাড়ি ছাড়া ছাড়ির মাঝামাঝি মধ্যম পন্ত অবলম্বন করতে সহায়ক হবে এরপরে এই দুটা কিতাবকে শাহ আব্দুল ফত্তাহুদ্দার রহিম সংকলন করেছেন আবার উনি টিকাও লাগাইছেন গুরুত্বপূর্ণ একটা ভূমিকাও লিখছেন কিতাবটা আলহামদুলিল্লাহ আমি অনুবাদ করেছি एटार, भाषा सम्पना गुरुपूर्ण क्या कर इंशाला शुरू पर्तन इंशाला मध्यम पंथा अवलम्बन कर मुस्लिम उम्मा ईक्य नाम बेहतच पढ़वन तिम इजम दूजे শাহেখ আব্দুলা আবুদ্দার এটাকে সংক্রমণ করছেন তাহিব করেছেন এবং উনি ভূমিকা লিখছেন আমি আলহামদুল্লাহ অনুবাদ করেছি ভালো করে পড়বেন আরো আমাদের কিছু কিতাব আকৃতার কিছু কিতাব আরো কিছু কিতাব থেকে অনেক কিতাব আসছে আলহামদুল্লাহ আমরা চেষ্টা করছি যাতে কিতাবগুলা গুলা মহাফিক হয় নুসুসের মহাফিক হয় সালাফের মানহাজের মহাফিক হয় এই বারবার গুলা বারবার পড়বেন কোনো বিষয়ে যদি পরামর্শ লাগে তাহলে কর্তৃপক্ষ আরবেও আমাদের অনেক উস্তাদ আলহামদুল্লাহ আছে বিভিন্ন বিষয়ে আমাদের আরবের অনেক শাহেখ আলওয়ান সাহেবের এক ছাত্র আমি আলহামদুল্লাহ পড়তেছি চারপাশে একটা করছে আরো বিভিন্ন বিষয়ে মনে করেন ডাক্তার সাহিদ বাকার ওনার কাছে আমি সিরাত বিষয়ে পড়তেছি আমাদের আরো অনেক সাথে পড়ছে আরো অনেক আমাদের লোক আছে যারা আরবে পড়তেছে আলহামদুলিল্লাহ পিএইচডি করতেছে আপনারা পরামর্শ চাইতে পারেন পরামর্শ নিতে পারেন কিতাব পড়বেন পরামর্শ নেবেন আর আর গুরুত্বপূর্ণ যে বিষয়ে আমাদের এল মার তো বিভিন্ন শাখা আছে করতে চান তাহলে ইচ্ছে করলে করতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় এরপরে ইল থেকে আবার আরেকটা আছে ফতোয়া বিভাগ একটা আছে ফতোয়া বিভাগ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের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 নষ্ট করলাম নষ্ট করলাম মানে কি আসলে নষ্ট না ইনশাল্লাহ আপনারা এটার জন্য সব পাবেন আমি নাদানের এক কথা যে শুনলেন গুরুত্ব দিয়ে শুনলেন এটার জন্য ইনশাল্লাহ আপনার অধিকারী হবেন দিনের জন্যই তো আমার কথাগুলো ধরিয়ে দেবেন আমি দারিলিক ভাবে আপনার জব যদি না দিতে পারি তাহলে আপনার কথাটাকে গ্রহণ করে নেব ইনশাল্লাহ কোন নাই আপনি যে মাস হন যে মাছ হন যেই হন আমাকে যদি কোন সমস্যা পরিলক্ষিত হয় আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আবেগ নিয়ে বসেছেন আমিও কোরআন শুননার জন্য আপনাকে কোরআনার বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাকে কিছু কথা বলতেছি বা তার উদ্দেশ্যটা কি ইলি উদ্দেশ্যটা কি ইলি কর্তৃপক্ষের তো উদ্দেশ্যের সহায়তা করবেন সবচেয়ে বড় সহায়তা হলো ইলিমাহের সাথে থাকবেন ইলিমাহ স্কুলিং হোক অত হোক সব বিষয়ে আপনারা সহায়তা করবেন আপনারা বিভিন্ন যারা যারা তো আলেম আসেন আমাদেরকে বুঝাবেন যারা যদি ভুল ভুলগুলো ধরে দেবেন আমি আপনাদের আর আমি আর কথা লম্বা করছি না এখানে আমার কথাটা সমাপ্ত করে দিচ্ছি আল্লা সুত আমাদেরকে যে কথাগুলা শুনলাম তার মধ্যে সঠিক সম্পৃক্ত বা দেশ বিদেশি আমাদের অনেক ভাইয়েরা সবাই তো ভাই আমাদের যারা যিনি ভাই যারা মুসলিম নাম মুসলমান মুসলিম যে ভাই হোক যারা যে জায়গায় যেভাবে কষ্টে আছেন অসুস্থ আছেন দোয়া করবেন আল্লা সবাই সবাইকে আমাদেরকে সুস্থ করে তোলে আমি অসুস্থ তারপরেও যেহেতু আমি কষ্ট করেও করলাম আমার এই কাজটা আসলে নতুন এর ভুল হওয়া স্বাভাবিক আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন সাথে থাকবেন ইলিমের জন্য দোয়া করবেন আপনাদেরকে আন্তরিক জসম্সালামাইকুম রহমত আল্লাহ বারকাত